বাংলাদেশের প্রায় আমার আমি যে মসজিদে নামাজ পড়ে থাকি উত্তরাতে এই মসজিদের দাবি হচ্ছে গগসিল মসজিদ মসজিদটা পর্যন্ত শিব থেকে মুক্ত করতে পারলেন না মসজিদটা কি করতে পারলেন না শিব থেকে মুক্ত করতে পারলেন না আপনি কি ইসলাম পালন করবেন আমার বন্ধুকর্ণ ইসলাম পালনের নামে দেশ পালনের নামে আমরা সত্যিকার হচ্ছে প্রতারিত হচ্ছি অথচ এই প্রতারণা থেকে বের হওয়ার কোন উত্তরণের পথ পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছিল আমাদেরকে এটা বোঝানো হচ্ছে তাদের ব্যাপারটাকে আগে জিজ্ঞেস করুন তাদের ব্যাপারে কনফার্মেশন আছে কিনা তাদের কোন পাওয়ার আছে কিনা যে আল্লাহ রব আলমীর কাছে তারা বলার ক্ষমতা রাখে যাদেরকে আল্লাহ আবুল আলমী বিশ্ববাসীর জন্য মনীত করেছিলেন পক্ষ থেকে মনোনীত ঠিক কিনা সমৃদ্ধ করেছিলেন শক্তিশালী করেছিলেন শুধু মনোনীত করেছেন তা নয় উহি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে হয়তো সরাসরি ওহি দিয়েছেন অথবা কিতাব প্রেরণ করে উহি দিয়েছেন অথবা জিবিল আমিনের মাধ্যমে তাদেরকে ওহিদি আল্লাহ রাবুল আলম সমৃদ্ধ করেছেন শুধু সমৃদ্ধ করেছেন তারাই এরপরে আল্লাহ সুহানা দিয়ে মহাজের মধ্যে আরো বেশি মজবুত করেছেন শক্তিশালী করেছেন যাতে করে তাদেরকে শক্তিশালী ব্যক্তি হোক না কেন তাদেরকে কোনোভাবেই কি করতে পারে না তাদেরকে ক্ষতি করতে না পারে আপনারা জানেন ফেরাউন কত বড় তাগত ছিল ছিল কিনা রাউন সবচেয়ে বড় তাগত ছিল কিনা আমার বন্ধুগণ অনেক বড় তুত হওয়া সত্যি আমার এই দরবার পর্যন্ত আসার ক্ষমতা নেই নিশ্চয়ই মূষার বেকআপ রয়েছে নিশ্চয়ই মূষার পেছনে এমন কোন পাওয়ার রয়েছে যে পাওয়ারের কারণে মূষা আমার সামনে এসে আজকে বলতেছে যে আমি তোমাকে আল্লাহর নির্দেশ দেওয়ার জন্য আসছি তুমি হেদায়ত লাভ করার জন্য আল্লাহ জিজ্ঞাসাও এত সাহসের বিষয় বুঝতে পেরেছে পেরেছে ভয় পেয়েছে। তখন ফেরাউন কথা বলতেছে আমি তোমাদের সবচেয়ে বড় ক্ষোধা এই কথা যে ঘোষণা করেছিল এই ধরনের ব্যক্তি তাহত শেষ পর্যন্ত নরম স্বরে বলতেছে যে ঠিক আছে আমরা একটা দি নির্ধারণ করি তুমি তোমাকে আমার মনে হচ্ছে যেন তুমি যাদু করো এখন আর কিছু বলতে পারতে পারতেছি না সামনে যখন মুখোমুখি হল আল্লাহ নির্দেশ দিলেন দেখেন মুসা আলি সাল্লাম খুব সরল মানা সাধারণ মানুষ একটা লাঠি হাতের মধ্যে আর কিচ্ছু নেই মুসা আলী বললেন যে আমার হাতের মধ্যে কি আর এটা তো লাঠি এটা দিয়ে আমি ছাগল ছড়াই আর কিছু না অনেক বড় পাওয়ার নিয়ে আসছে আমি যে বাবার কথা চিন্তা করতেছিলাম আমি যে দাপটের কথা চিন্তা করতেছিলাম সেটা নয় আমার বন্ধুক্ষণ পক্ষ থেকে আল্লাহ আবুল আলমিন ঘোষণা করেছেন আল্লাহ তারা নিজেই তাদেরকে প্রটেক্ট করবেন দুঃমন্ত পক্ষ থেকে যদি আপনাকে কি করবেন আল্লাহবুল আলমিন আপনাকে হেফাজত করবেন এভাবেই আল্লাহবুল আলমিন নবী বঙ্গরসুলকে প্রেরণ করেছেন এই নবী বঙ্গর এতটুকু গ্রান্টি পাওয়ার এই পৃথিবীর মধ্যে আপনারা জানেন কিনা হ্যাঁ আপনাদের এই পৃথিবীর মোটামুটি জ্ঞান আছে তো আল্লাহ হর্বুর পর্যন্ত আগতীকে শিক্ষা দেওয়ার জন্য আর ব্রাহ্মণ বাড়ি কেল্লা সাহেব দরগা কিসের কেল্লা কিসের কল্যাণ কি বা কি আদৌ কি কোনো মানুষ সেখানে ছিল কিনা বুঝতে পেরেছেন আল্লাহ তারা ছাড়া কেউ বারো জানেন না এই ধরনের গাড়ির মধ্যে দেখেছে ডিব্যাসাহের কল্যায়ের মাজার তা আমি গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম বাবা এই যে ডিব্যাসাহে তোমার এই গাড়ির মধ্যে ব্যাপারটা কি গাভবে ডিবাশাহ হবে বলেছে হুজুর মানে একটার পর একটা শুধু বুঝতে পেরেছেন কিনা আল্লাহর সম্পর্কে সেই ব্যক্তি আবার আপনাদেরকে আপনারা তো হিন্দুদের হিন্দু যারা রয়েছে মূর্তি পূজারে যারা রয়েছে তারা মূর্তিদেরকে তৈরি করে তারা ধারণা করে যে এই মূর্তিগুলো এগুলো সামনে আছে এগুলোর এই রাইট এই ক্ষমতা আছে এগুলোর এই শক্তি পাওয়া রয়েছে এগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের উপকার ক্ষতি ইত্যাদি করতে পারে তখন এগুলোর কাছে চায় আপনারা তো শেষ পর্যন্ত মানে কার কাছে চাইছেন সেটাও আপনারা জানেন না এমনভাবে আপনারা নিচে গেলেন অথচ আপনারা নিজেদেরকে মনে করতেছেন আপনারা মুসলিম আপনার আইডেন্টি কার্ড তো ঠিক নেই আপনার পরিচয় ঠিক নেই আপনার পরিচয় সমস্যা হয়ে গেছে পরিচয় বহু আগেই আপনার চুরি হয়ে গেছে আমার বন্ধুগণ আমি বলতেছিলাম কাজ নিয়ে আমি কথা বলতে যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে এই বাহাদুত এক পাত্র জন্য হবে এই বাহাদুতের মধ্যে আপনি কি আবু ওখরা বড় বুজুর্গ আর কি মানে আমাদের এই মানে উম্মাদ মোহাম্মদের মধ্যে কাউকে নির্ধারণ করতে পারবেন কেউ বলতে পারবে হ্যাঁ যদি কেউ বলে থাকে সে সবচেয়ে বড় সেই কবর বুঝাতে হয় না এবং্লাম আমাদেরকে যে হেদায়ত দিয়েছেন এবার তোমরা আস আমার হাতে ব্যয়াত গ্রহণ করো তোমরা আমার অনুসারী হও বলছেন নাকি বড় আবুকর তিনি যিনি আল্লাহ রসুল মায়ের সাথে ছিলেন তিনি হচ্ছে উমায়মেন্লাহা তিনি এখন তুমি বিপদগ্রস্ত অবস্থায় আছো মাহমুদাহ সালুস্লাম যখন ছিলেন তখন ওহির মাধ্যমে বিধান দেওয়া হতো কিন্তু এখন আর তোমার কাছে ওহি আসবে না সুতরাং বিধান দেওয়ার ব্যাপারে এখন সতর্ক হও খবরদার খবরদার বিধান বিধান দেওয়ার বিষয়টি খুব কঠিনভাবে সতর্ক হয়ে বিধান দিতে। আমরা তো আমাদের প্রবৃত্তির বিধান দিয়ে মানুষদেরকে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি দুই নম্বর এর এক নম্বর পয়েন্টের দুই নম্বর বিষয় জিনিসটা হচ্ছে শিল্প আমার বন্ধুগণ অর্জন করতে হবে প্রশ্ন আসে কুলক্ষণ ধারণা করা আল্লাহ নবী সালাম এটাকে শীর্ষ করেছেন আজকে দিনটা খারাপ যাবে কেন বের হইতে ঘরের মধ্যে ঘর থেকে বেরোতে কুকুর দেখলাম এই যে কুলক্ষণ নির্ধারণ করে নিলেন এটা শির্কে এই ধরনের বিষয়গুলো শেখ কর ইসলাম মহারতাম বিস্তারিত আলোচনা করেছেন এটা আপনাদেরকে জেনে নিত আমার বন্ধুগণ যদি শিল্প থেকে আমরা বাঁচতে না পারি নিজেদেরকে রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আমার এই কার্ড সংরক্ষিত থাকবে না আমার আইডি কার্ড নষ্ট হয়ে যাবে ও খামাদের দিন আমার আইডি কার্ড কাজে লাগবে না এই আইডি কার্ড হারিয়ে যাবে সকল ক্ষেত্রে বর্জন করতে হবে